الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفله ونغفل به ونتغفل عليه ونعوذ بالله من سرور أنفسنا ومن سيئة أعمالنا من يعده الله فلا مضل له قالوا انو قليل فلا هادي الا ورصد الله لا اله الا الله وحده لا شريك له ورصدنا نصير بلا ومولانا محمد عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آهاله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم تقوم الساعة يقسم المجرمون ما لبثوا غير النبي صلى الله عليه وسلم القائم والسين كالقابل الجامر তালামকে আয়কে দুনিয়াতে পাঠিয়েছে করার হাতিতে পৃথিবীর একটা হায়াপ বলা হয়েছে এটা কোন ইচ্ছাই নয় এই আত্মা জমিন সূর্য চন্দ্র তাহা পর্বতী দেখতেছি এগুলো ইসাই নয় সময়ের জন্য আল্লাহ করে সেই ধ্বংসের আগে কি অবস্থা হবে এগুলো সব প্রাণের মধ্যে হাতিদের মধ্যে विस्तारित बल देखार कारण बोलते पृथ्वी हायर शेष पृथ्वी तरह हाय प्राय अतिक्रमण कर शेष कर স্বয়ং নদী করি সাল্লা সাল্লাম বলেছেন ওনার হায়াতে আমি এবং আমাশি এত মিলিত তিনি এই দুই আঙ্গুল দেখেছেন শাহাদা আর এই দুই আন্দুল যেমন একসাথে শুরু হয়েছে मध्यमा जगह ठीक एरक चेयामत आशा हमार आविर्भव हवा एक ही समय तक मध्यमा आंदोलन एक बड़े गेम एक आगे मे क्लियर कर बार घंटा आकसिदर हमारा प्रार्थी तार दुनिया टीके थे समय बारह घंटार मध्य आसान टाइम कत घंटा घंटा तो दुनिया हाय भाग कर ले ছয় ভাগের এক ভাগ বাকি থাকা অবৈধ ভাই ইস্তালাম নব প্রাপ্ত হয়ে শেষ এটাও বলে এই কথাটাকে আর বিভিন্ন ভাবে আল্লাহ তুলে দরকার একটা দোকানদার আপনি দুই ঘন দেবেন দুইগণ একজন থাকে পুরো জায়গায় এইভাবে তিনি নানায়ণভাবে ইঙ্গিত করেছেন যে আমার আপনার করে তের ব্যাপারে খুব বেশি দেরি হবে না বেশি দেরি হবে ইসলামী ইতিহাস সাক্ষ্য ভগবতে আদমল অস্কলাম থেকে নিয়ে তির নবী মহান্ত দত্তনুল্লাহ আসন্নাম পর্যন্ত সময় হল ছয় হাজার आदम आलमी हमारे नवीन पवार एटर कैप्टल दुनिया पासम के पैसा कर आगे दुनिया अल्लाह तला जाति के सृष्टि कर আমি মানব জাতি পর্যায়ে আগে যার নামে এক জাতিকে সৃষ্টি করেছিলাম আমরা তাদেরকে জিন বললাম চিনি তারা যখন আল্লাহ করল চরম করতে গেল তো তাদেরকে ধ্বংস করে আল্লাহ আল্লাহ এই হাজমালকে তখন তারা দুই একজনকে দেখতে গেছিল গুহার তার একজন হলো এই ওই জাতির একজন তো দুনিয়া লম্বা ছিলেন সেখান থেকে আমার তো অতি পর্যন্ত সময় হল তারপরে তারা আরো কাছাকাছি থাকল দেড় হাজার বছর সপ্তাহের একবার যা ছিল দ্রুত ক্ষেত্রে সব কিছু বলে দিয়ে গেছে তোমরা সতর্ক হও যে কোনো সময় শেয়াবত কায় হয়ে যেতে তখন আর পড়াশোনা থাকে না ধরেন যাচ্ছে শেয়াবত কায় হওয়া বছর আগে পশ্চিম দিক দিয়ে পূর্ব উঠবে ওই রাত অনেক লম্বা হবে সময় নমস্কার দুবাইতে অস্থির হে উঠবে আলো থাকবে না সূর্যগ্রহণ লাগলে উপন্দ্রিকা আসবে আবার এই সূর্য ওখান পরে আল্লাহ বন্ধ করে এর পূর্বে তারা ইমান হবে নাই এদের দেখার পরে ইমান আনলে কোনো কাজ হবে যারা থেকে ইমান ছিল তাদের তো নষ্ট করা ঠিক আছে এখন নতুন করে ইমান আনবে তার চা করে ভালো হয়ে যাবে ওই সুযোগ থাকে থাকবে না পারে প্রত্যেক বছর কিচ্ছু লেখা এখন তো আমাদেরকে লাভ করা সবাই সেই একটা ভালো ব্যাপারে আব্দুল দেখার জন্য আমরা এক রায় থাকতে পারি কমে সময় দিতে পারি কত খেলা হলে সময় দিতে পারি সময় দিতে পারছি এমন দুর্জাম না পড়তে আমরা কিন্তু নেই না মধ্যে ना में सुरा लाभ है कुरान नए उठल उठल तो हमारे आगे अपनी तरह आगे कथ चिंता करें তোকে ঠিক মতো দেখে না তখন মনে খুব চায়ু রাখতে পারে না দৃষ্টি শক্তির কোরআনের অক্ষর দেখতে পারে এক সময় সব শিখছিল থাকত চোখ শিখছিল তখন পড়া হয়নি আর সময় সময় बयान करते आला बताधारे था नाम আলামত হয়ে গেছে নামাজ হয়ে গেছে পুরা দিনে আলামত হয়েছে সতর্ক করার জন্য বলেন হাফেজা হুমান আল্লাহ তাদের তারা হয়তো অনেকটাই সম্ভব থেকে সন্ধ্যা তাই কত উপরে থাকে বাচ্চাদের দেখেন কত পড়ে থাকে আর আগেই জিনিস বয় সতর্ক তা আমি বলেন অনেকে ভুলে তবে আলাদ সামনে আসছে তখন এত মনে পড়েছে অনেক কথা ভুলে গেছে কিন্তু ওই জিনিসটা তো বাস্তবায়ক হয়েছে তখন আদেশটা কি হয়েছে মনে আমাদের দেশে কথা ভুলে সব কথা মনে রাখেন কিন্তু ঘটনা ঘটে কেউ একটা প্রশ্ন করে তখন কিন্তু মনে করছিলেন তা মনে করি যদিও এই জামারায় একদিকে দিনের উপর থাকা কঠিন হবে কঠিন হবে হাদিস যা ওই জমা দেয় দিন কঠিন দিক দিয়ে মানুষ নিরুৎসাহিত শিখতে লজ্জাপক করবে এমন ঠিককারি बलवादी कर लज्जा के ती नाम इस्लामी तो ना कि लज्जा है खीस्टानी रोज का मिले मुसलमान विरुद्ध होते मुसलमान देखे जंगी मदिंत होते নাম উত্তল গঙ্গা তাদের হল্লাসের জন্য রেখেছে ইহুদী সৃষ্টান্তৃথিবীতে যত নবী আছে আসলে আসছে ঈশা আসছে আলোচনার যত লোক আছেন সব জন পাওয়া যাবে তারা এত বেশি মুসলিম বিদ্যোষ তাদের কারণ না ইহুদি খ্রিস্টান তার সন্তানের নাম মোহাম্মদ রাখছে আমাদের নবীর নাম তারা আজকে রাজি নেই তাদের সমস্ত নবীর নাম মুসলমানরা তাদের সন্তানদের নাম দের অন্ততটা কখন সংকীর্ণ এই কারণে তারা পরিকল্পিত নাম আমাদের জঙ্গি বানাইছে বারো মুসলমানরা তার ইসলামের নাম বলতে স্মরণ तो था था लिखते नम्रता खा तब योर अभिनय थको बनय नम्रता अभिनय খাও সিংহ ভাড়া বুঝে খ্রিস্টানরা এক দাঁড়া বন্ধুতে যতই বলতে এরা মুসলমান যারা লন্ডন আমেরিকাটা সেটা করে আমরা সেখানে থাকছি হালে পিছ করে বলতে চায় গাড়িতে এত নম্বর এত ভক্ত এত আর উপকারটা পাবলিক তারা কিছুটা হইলে হইতে পারে কিন্তু তারা তাদেরকে এরকম পাওয়া যায়নি আদালত নগ্রতা পড়ার শিখতে লজ্জাবস্থ কঠিন দেওয়া আল্লাহ বলতে আগের একটু করে হাত রাখার মতো অবস্থা পড়ার শিখতে বেদান তারপর অভিযোগ নামাজ করবেন দাঁড়িয়ে রাখবেন আরে এত তাড়াতাড়ি হয়ে গেল আপনি হয়ে গেলেন ছেলেকে কোরআন করতে দিলেন আরে ছেলেকে ফকির বানাই দিলেন বেকার বানাই গেলাম কিচ্ছু হবে না এই ছেলে কিচ্ছু হবে আল্লাহ দিয়ে শিখাইবেন কিছুই কিচ্ছুই যদি না হয় আমাদের রাখা হচ্ছে কেন আমাদের বাবার শেখেন আমরা বেকার হয়ে থাকি তাহলে কাদের লোকেরা আমাদের বয়স কেন সময় করে কেন হ্যাঁ আপনারা তারা এখানে ना, वो जाव है, अल्ला का दावी है ते ले ते ले को जवाबा पुष्परा दामीये सपूर्ण जबाज खाने दिल्ली तेज दिन शून्य पर লোকেরা যাবে হল না জানা যা হল জানা যা আর গুণা লিস্ট সমস্ত করতে পারলো দিয়ে গুণা লিস্ট না মানে কোনায় এইভাবে করা হয় সেটা নাকি দিয়ে ওকে দিয়ে না ওটা সাতান্তের অনুষ্ঠান জাহান পরিবেশ সেই দিবেন আল্লাহ দিবেন না না কাজ করতে একটা এই কোথা বরবাদ করে যেটিকে থাকবে সে তাদের জন্য আমরা অনেক প্রজিল করেছি একটা হজল করেছেন এই সব কথা শুনেও তারা দিন থাকবে আল্লাহ তালা তাদেরকে আগের জমানায় একশ শহীদের সহ সব দান করছে একশো চা হয় তারা এক শত শহীদ হয় না আল্লাহ তাদেরকে দান করবেন কমিশন দান করবেন এই ধরনের তারা কত শোনার চল যারা দিনদারি করো তাইও থাকবেন আল্লাহ সহকারী করবেন পক্ষ আছে সব আছে খালি একতরফা করছ না বলেন হিজরত করে মদিনে আসছে বিভিন্ন দেশের লোক মুসলমান সেই দেশে থেকে আমার সোনা উদাহরণ হিজরত করে আমার কথা চলে আসছে মদিনায় তারা জল থাকবে হিজরত করে মদিনায় আসলে সাপ পাইত ওই সব পাব এই ধরনের ঠিক বলেছেন অনেক কিছু অনেক কিছু সেই আমরা ওরা বুঝতে পারছি হাত খেজ অল্প কিছু তো আল্লাহ রসুল সাল্লাহ তিন ধরনের আলামত বলে তিন ধরনের একদম নিকটতম আলামত আলামত দূরবর্তী আলামত তিন আলামত বলে তো দূরবর্তী আলামত এই চা শিক্ষিত হবে চা বিক হবে এটা হায়াতে হয়ে গেছে এবং এই ঘটনার উপর আমরা আগে উঠবে কোথাও আগের দামে বেড়ে গেল এইগুলো আমরা দূরবর্তী আলাবত আর কিছু আছে একদম নিকটবর্তী আলাপত এটা কি খ্রিস্টানদের উপর হবে রাজত্ব জয় করা হিটলারদের এখন শুরু করছেন হিটলার তার কামিয়ার ভয় নাই কিন্তু একসময় খ্রিস্টানদের কামিয়া হবে সব দেশের উপর তারা কবজা করে ফেলবে হবে অবস্থা তখন করে শান্তিতে থাকবে তা বলা হয় সব থেকে মুসলমান জিহাজ করতে থাকবে যা থাকবে তারা থাকবে না সেই মজল মুসলমানদেরকে খ্রিস্টানদের জোলম থেকে বাঁচানোর জন্য মজলু মুসলমানদের সাহায্য করার জন্য আল্লাহুল কিংবা মাহদিকে পাঠাবেন লাগছে না লাগে উনি আশা করে যুদ্ধ হবে খ্রিস্টানদের সাথে কত কত কোন পক্ষের জয় পরাজয় হবে না লাফ এসে মুসলমানদের জয় হবে খ্রিস্টানদের পরাজয় হবে এইরকম সচনীয় পরাজয় হবে যে বিশ্ব যার নেতা তাদের মাথায় এক জায়গা বলা থাকবে না যে নেতা নিয়ে নামছিল तर राजम करह आगमन किह सहा खत्म कर মাহাতির শেষের দিকে কিছুকাল দু হাজার একসাথে মিলে মুসলমানদের দেখাশোনা করবেন মাহাতি আসে ঈসা আল সালাম করে যাবেন তখন মুসলমানদের নেতৃত্ব দিবেন ঈসা আল সালাম তিনি কিন্তু ওনার নবুয়া করতে আসবেন না একজন সদস্য হিসেবে এই আশে নবীর প্রচার করার জন্য दर्जाल खत्म कर खत्म हो जाए सीरिया जगह खत्म हो जाए जगह बाबे लगे दर्ज खत्म होहुदी युद्ध हमें सब इहुजी खत्म যেখানে তলায় থাকবে ওই গাছ ওই পাথর ওই মুসলমান একটা গাছে বলবে হাতিতে আসছে গড়ক হ্যাঁ এই নাম বাংলাটা হয় হাউ গাছ সাধারণ এহুট বলা হয় এই গাছটা বলবেন না বললে কি হয়েছে ওই গাছকে পাতায় তুলতে হবে নতুন মানে দালে হাতির কাছে এই গাছটা বলবেন সত্য এর ফলে হ্যাঁ এরা এদেরকে দিল করাই আটকায় রেখে গেছে দুনিয়া করে করে ফেলবে তার পাথল আবার জমিন ফেড়ে ভূমিকম্প হবে জমিন ফেড়ে আধিক যত্ন এক এক অংশ এক একটা জায়গাটা এক এক স্পষ্ট কথা কার কাছে হাজরাতে বুফার সালামের লাঠি থাকে আর হাজার হাসি থাকে ডান এই ডালি কেউ আসতে পারবে না দিয়ে কপালে লাগাই এলাকা মমিন কেটে তাপ হয়ে একদম ক্লিয়ার লাঠি দিয়ে চিহ্ন দিবে ইমার আর আংটি দিয়ে চিহ্ন সূর্য উঠবে এই সূর্য থাকলে এগোয়া খুব দেওয়া হবে আসা তার গাল বের হওয়া মিশালের খেলার নামবেন এখন সিরিয়া বলা হয় সিরিয়ার রাজধানীগুলো দামে বস্তুতে নামবেন তিনি ভালো আমার এর থেকে কাল করবেন নর্মাল ওনাকে দাপন করা হবে আমাদের যদি মহান বছর উনি আসবেন কিভাবে হবে লাভ আসবে পশ্চিম দিনীপুর দূর দিয়ে এইগুলো কেনটা একদম নিকট করা যাব নতুন আগমন চাঁদ নিক এখন যে চলতেছে এটা হলো মধ্যবর্তী আলামত বলে চলতেছে এইখানে দেখা দিকে মধ্যবর্তী আড়ামত কি যেমন বিনয় না কিন্তু এর তাপা অভিনয় এটা করা मुखिर उपर प्रशंसा खूब प्रशंसा कर खुशी हाजिर सर यह आला आज आल्ला चलते गठुकथा चुप्ते आल्ला पक्ष निश्चित कर बदनाव करते दिन एप चलते जमाना समर्थक के बला बिस्टिव क्योंकि गरम जाए মিথ্যা এটা আয় একটা হাতিয়ার হল মিথ্যাটা আয় রোজগারের হাতিয়ার হন কিথ্যা হ্যাঁ মিথ্যা না বলে সম্পদ দখল করছে মিথ্যা করে আয় রোজটা নিয়ে কিনে গেছে মিথ্যা মিথ্যা কথা তারা মানুষ সম্পদ উপার্জন করবে কোরআন পড়া দুনিয়া আসলে খুব খিরাপ করে কেন বিদেশে ট্রান্স পাওয়া যাবে আন্তর্জাতিক প্রতিযোগিতা অংশগ্রহণ করা যাবে এরা আশা থেকে প্রতিযোগিতা হয় সেটাও তেরো মসজিদগুলো হাতি চাষবে খুব পাথর হবে এই জন্য মসজিদ দেখি পাথরটাথর লাগাই দেয় খুব নজর কাছে না আর মসজিদ নিয়ে কি মসজিদ দেখে মসজিদ অহংকার করবে सांसद खूब उत्साह सुसज्जित कर लोला नहीं कुकुर दिए निजोर पाता पड़े एष्ट करते महिला सब পুরুষের পাশাপাশি চলে আসছে চলে আসছে কিনা মহিলারা এগুলো আমরা এখন কেন বলছে তোমরা যারা বা হব এগুলো হবে কেউ পারবে না আমাদের হক করো তুমি কাজগুলো করো না আমরা যাতে এবং আমাদের বন্ধু বলে বিরত রাখি এই জন্য বলতে শুধু এই কথা বলার জন্য দেখো আল্লাহ কত সত্যভাবে ছিলেন তিনি যা বলে গেছেন সব ঘটে গেছেন এইটুক বলে সব ঘটে গেছে আল্লাহ থেকে জানিয়ে গেছেন এমনকি তিনি বলেছেন যে আমাদের আলাদা তরিদের বিল্ডিংগুলো পাহাড় থেকে উঠতে হবে এখন সেগুলো এগুলো পাহাড় থেকে আর ওখানে যা পাহাড় দেখলাম পাহাড় তো খালি নেই সব পাহাড়ে বিল্ডিং বানাইছে পাহাড় খালি নেই পাহাড় উপর কি বানাইছে বিল্ডিং বানাইছে বিল্ডিং কি হয়েছে আর এটা পাহাড় থেকে উদুল্লাহ আরো উৎসাহ আল্লাহ বলে সব তিনি সকলকে দেখতাম ওনার সামনে দৃষ্টি দেখানো বক্সার বিল্ডিং তার থেকে বুঝতে হবে আরো বলেছেন বক্সার বক্সা সাহেবের বুপ রাস্তা তৈরি করা হবে এখন যাই কি পরিমাণ রাস্তা আর কি পরিমাণ টাইল তৈরি করা হবে সব ওনাকে দেখানো দেখে রেখে আর এখন সব বাস্তবায়ন তোমার আসছে হাদিস আসছে মুসলমানদের মার বৃদ্ধি পাবাদ তিনি বলছেন তোমরা গরিব হয়ে বছি হয়ে গেল আমার এই ভাই নেই হয়ে বাতিল আমি তো ভাই পাচ্ছি পয়সা পয়সা হইবা পয়সা পয়সা যদি মুসলমানদের কাছে এই কথা শুনে সাহায্য होलो মাল বেশি হলে আমার দাওয়া দিব হ্যাঁ আর ঠিক না তা করবে না মাল বেশি না। ওই মালকে আরো ভালোর জন্য এবং নষ্ট থাকার জন্য তারা ওই দিনের জন্য ছয় মেয়ে করতে পারবে বুঝে তুমরা বুঝত বেশি হইলে দিনের তা না বরং তারা বেশিতে হইছে আরো যায় এই ফিক্রি করবে এটা হয়ে যায় মানুষ দিশা হয়ে গেলে হয়ে গেলে বাইরে থাকে কত বাড়াইলা হয়ে কত বাড়াইবে ठंडार्जता है संपद रेखे प्रत्येक गाड़ी दीते मानु जो बेकार थके नष्ट हो जाए তারপর তার নাচ গাছ মন আর এ সমস্ত দেহ ব্যবসায়ী এইগুলো নিয়ে থাকা ফোনা করে রাজ নেই এইগুলো তারা করতেছেন বছর হয়ে খতম হয়ে গেল এত কিছু তারা ঠিক আল্লাহ খুব ওই এলাকার বক্সে থাকতে পারে না কিন্তু আমরা হয়ে গেছে না মিশার বন্ধ করে যাবে খাওয়া নেই ধূপ নেই এ যারা পয়সা বাড়াইতে করে আছে আরেকটা প্রজেক্ট বাড়ানোর জন্য সকালে বের হয় আর কি বলবো আসবে কোনো আসবে তুই এই করতে করতে চলো তো করে এই প্রসেসে তোমরা বলবো প্রজেক্ট মেডিকেল খানা ভালো ভাই মাথায় কেমন রেশা করছে কি কানে আসছে আল্লাহ বললেন আর ভোট বিলাস কোথায় ভালো খানা পাওয়া যায় হ্যাঁ এইগুলো খুঁজবে কোথায় দিনের বয়ান হয় ইমান আমার শিক্ষণ ভালোভাবে কোথায় পাওয়া যায় হ্যাঁ দুনিয়ার ভালো একটা জন্ম জালোয়ার যে অবস্থা একটা দন্ত চিন্তা করতে পেট ভর্ত হবে সে বাইরে জানুয়ার কিছুই চিন্তা করতে পারবে না ওই জামানা মানুষ হবে মানুষগুলো থাকবে না জানোয়ার হয়ে যায় এই জামানায় সবচেয়ে ভালো ব্যবস্থা মজাদার খানা সবচেয়ে বেশি এইরকম কোন ব্যবস্থা মানে এই জামানায় নাই কেন সব মানুষ ওজন বি আল্লাহ কত ধারাখানা ব্যাস্ত রাখছে ওরা কোন চিন্তাই নেই তারা হয়েছে তার জেনেজুর স্থানটা দেখবে তার করে ভোট বলার आप बार बार जो तो बारे बुना बारे बुना तक तो गल इनशल्ला व्याख्या कर उद्देश्य निजेरा पढ़ाई बात करें बातार्जन दवा दीब एलोन बोले दिए गए प्रयोजन আল্লাহ তালা এই সমস্ত সোনা থেকে সে আমাদের থেকে আমাদের সকলকে বাচ্চার সৌকিজ্ঞান করেন মহাসা আমি ভাবলায়